জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আলি সাল্লামের নিকট আসলাম তিনি তখন মসজিদে ছিলেন রাবি মিস আর রাজিয়াল্লাহ তালনু বলেন আমার মনে পড়ে রাবি মুহারিব রহমতুল্লা আলহে চারশের সময়ের কথা বলছেন তখন নাবী সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তুমি দুরাকাত সালাত আদায় করো জাবির রাজিয়াল্লাহ তাল্নু বলেন নাবী সাল্লাহ আলি সাল্লামের নিকট আমার কিছু পাওনা ছিল তিনি তা আদায় করে দিলেন বরং किस बेसि दिलें